قول العين تناديني فدعيني امّا هدعيني قول العين تناديني فدعيني امّا هدعيني لا تبكي دموعك يا امي الله ترصيد كتاب মাসারি আশাক ইলা বর্ণনা করেছেন রাফ ইবনে আবদুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমাকে হিসামা আল কিনানি বলেছেন তোমাকে আমি একটি ঘটনা শোনাব ঘটনাটি আমি সচক্ষে দেখেছি আমার চোখের সামনেই ঘটনাটি সংঘটিত হয়েছে আল্লাহ তালা আমাকে এই ঘটনাটির মাধ্যমে উপকৃত করেছেন আশা করি তোমাকেও আল্লাহতালা উপকৃত করবেন আমি বললাম হে আবু আলিদ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 আমাদের সাথে হার্স নামে একজন যুবক ছিল সে সব সময় আল্লাহর আইবাদতে ব্যস্ত থাকত রাতের বেলায় আল্লাহর সামনে সিদ্ধ অবনত অবস্থায় থাকত প্রফুর দরবারে তুহা তুলে কাকুতি মিনতি করত আর দিনের বেলায় রোজাদার অবস্থায় যুদ্ধ করত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 দুর্গ অবরোধের বিষয়টি আমাদের জন্য অনেক কঠিন হয়ে সেদিন সে অল এবং হে সাইদ নিজের উপর অনুগ্রহ করো হে নিজের উপর অনুগ্রহ করো এভাবে নিজেকে কষ্ট দিও না রাসুলসাল্লুয় তো আমাদেরকে শ্রদ্ধা অনুযায়ী ইবাদত করতে বলেছেন তখন সে আমাকে বলল হে আমার আমি কি আমার প্রতিপালকের সন্তুষ্টি অর্জন করে মৃত্যুবরণ করব না তার জবাব শুনে আমার দুছু দিয়ে অস্ত্র গড়িয়ে পড়লো আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ তালা যেন তাকে সব দিক থেকে সাহায্য করেন আল্লাহ তালা যেন তাকে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 অন্যান্য সাথীরা রণসাজে সজ্জিত হয়ে ময়দানে ছুটে গেল আমি সাথীদের রান্না বান্না ও আসবাবপত্রের হেফাজতের জন্য রয়ে গেলাম কিছুক্ষণ পর তাবুর মদ্য থেকে কারণের আওয়াজ ভেসে আসতে লাগলো আমি আশ্চর্য জন্যই হলাম কেননা ভিতরে তো সাইড ছাড়া আর কেউই নেই আর সে তো আমার ধারণা হল হয়তো আমার অজান্তেই আমার অগচরেই তাবু থেকেও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 যে তার এক নিচ থেকে আরেক দেখা না তার থেকে উপরের অংশ দেখা যাচ্ছিল না প্রাসাদটি আলোতে জলমল করছিল আমরা যখন দরজার কাছে গেলাম তখন দরজাটি খুলে গেল অথচ দরজা খোলার জন্য কাউকে ডাকা পাইনি আমরা এমন এক জায়গায় প্রবেশ করলাম যার বর্ণনা দেওয়া অসম্ভব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 আমরা চলতে চলতে একটি মনোরম ঘরে প্রবেশ করলাম সেখানে অনেকগুলো স্বর্ণের খাট বিছানো ছিল আর প্রত্যেকটি খাটের উপর একজন করে সুন্দরী হুর বসা ছিল। দুনিয়ার কোনো সাথেই তাদের সৌন্দর্যের তুলনা তুলনা হয় হয় না। না, দুনিয়ার কোনো তাদের সৌন্দর্যের তাদের সকলের মাঝখানে এমন এক যুবতী বসা ছিল যার সৌন্দর্যতা সকলের সৌন্দর্যতাকে হার মানায় যার উজ্জ্বলতায় পুরো প্রাসাদ আলোকিত হয়ে গিয়েছিল যার সুখানে পুরো প্রাসাদ সুবাসিত হয়ে গিয়েছিল আমার পাশের দু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 আমি তাকে জিজ্ঞেস করলাম আমি এখন কোথায় আছি সে বলল আপনি জান্নাতুল মা অবস্থান করছেন আমি তাকে আবারও জিজ্ঞেস করলাম তুমি কে সে বলল আমি আপনার চিরস্থায়ী স্ত্রী আমি তাকে স্পর্শ করার জন্য আমার হাত বাড়িয়ে দিলাম সে কোমলভাবে আমার হাতকে ফিরিয়ে দিল এবং বলল এখনও সময় হয়নি এখনো সময় হয়নি আজকে আপনাকে দুনিয়াতে ফিরে যেতে হবে আমি বললাম আমি দুনিয়াতে ফিরে যেতে চাই না আমি দুনিয়াতে ফিরে যেতে চাই না সে বলল যেতে হবে আপনি তিন দিন দুনিয়াতে অবস্থান করবেন অতপর তৃতীয় রাতে আমাদের সাথে এসে ইফতার করবেন আমি বললাম ঠিক আছে তাহলে রাতের বেলায় দেখা হবে তারপর সে মদৃষ্টি উঠে গেল আমারও ঘুম ভেঙে গেল এই হলো আমার স্বপ্নের কাহিনী তারপর সে বলল হে আবু আলিদ আমার জীবদ্দশায় আপনি এই ঘটনা কারো সাথে বর্ণনা করবেন না ठीक सुबह अल्लाह, अल्लाह तला तुम्हान तुम्हें दुनिया के देखिए दिए जिज्ञेस करलो बोथायल सकले युद्ध ग সে ভালো করে গোছল করে শরীরে সুগন্ধি মাখল রণসাজে সজ্জিত হয়ে দ্রুত ব্যাগের সাথে আবু আলিদ আজকে একটি আশ্চর্যজনক ঘটনা প্রত্যক্ষ করেছি আমাদের সাথী সাঈদিনুল হাজকে দেখলাম সে বীরত্বের সাথে রনাঙ্গনে লড়াই করছে সে নিশ্চিত মৃত্যুর ঝুঁকে নিয়ে শত্রুর তীর ধনুকের সামনে নির্ভয়ে ছুটে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 সে পরের দিনও রোজাদার অবস্থায় আখের দিনের মতো বীরত্বের সাথে লড়াই করল এভাবেই আরেকটা দিন কেটে গেল তার ব্যাপারে সাথীরা দ্বিতীয় দিনও সেই কথাই বলল যা আখের দিন বলেছিল তৃতীয় দিন সে রণসাজে সজ্জিত হয়ে ময়দানে অবতীর্ণ হলো। আমি তার পিছনে পিছনে গেলাম সে লড়াই করতে শাহাদাতের নেশায় যুদ্ধের ময়দানে দুর্বার গতিতে ছুটে চলছিল কোন শক্তি যেন তাকে প্রতিহত করতে পারছিল না দিন শেষে যখন সূর্য ডুবার উপক্রম হলো, তখন দুর্গের উপর থেকে কোন এক গাফিল তার দিকে একটি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 আমার দিকে সত্যে পরিণত করেছেন এ কথা বলে সে তার রবের সান্নিধ্যে চলে গেল আল্লাহ তালা পবিত্র কালামে মাজিদে বলছেন যারা রাস্তায় নিহত হয় তারা নিজেদের পালন কর্তার নিকট হতে ঋতিক প্রাপ্ত بل أحياء عند ربهم يرزقون فرحين بما آتاهم الله من فضله ويستبشرون لَمْ لم يلحقوا بهم أن لا خوف عليهم ولا هم